ইদুল সুরা হুদের এই অংশে আমরা শুনে আসছি নু আলাই সালামের ইতিহাস গত সপ্তাহে আপনারা শুনেছেন নুহা আলাইসালাম কৌম কে তিনি সাড়ে নয়শ বছর দাওয়া দেওয়ার পরেও তাদের মধ্যে কোন পরিবর্তনের লক্ষণ নেই উপহাস টিটকারি থেকে শুরু করে তারা তাদের কানগুলোকে দুই হাত দিয়ে অথবা কাপড় মুড়ি দিয়ে বন্ধ করে রাখে রাতে কোনো কথা শুনতে না হয় এক পর্যায়ে তিনি তাদের সীমা লঙ্ঘন চূড়ান্ত পর্যায়ে গেলে তিনি আল্লাহ করলেন আল্লাহ করলেন জন্য জাহাজ তৈরি করার জন্য উপহাস করল এক পর্যায়ে আল্লাহ তালা বলে দিলেন সময় ঘনিয়ে গেছে যখন চুলার থেকে চুলার ভিতর থেকে পানি উঠবে তখন মনে করবে যে এই মহাপ্লাবন শুরু হয়ে যাচ্ছে আর দেরি না করে তোমার লোকজন নিয়ে কিস্তিতে উঠে যাবে সেই সময়টা এসে গেল এসে যাওয়ার পরে তিনি খবর পৌঁছিয়ে দিলেন সবাইকে নোটিশ দেওয়া ছিল যে সময় খুব কাছাকাছি এসে গেছে এন ই টাইম তোমরা রেডি থাকবা পানি চুলা থেকে বের হওয়া শুরু করলে শুধু ওনার ঘরেই পানি চুলা থেকে বের হয়নি মোমিনদের সবার ঘর থেকে অন্যান্য জায়গা থেকে শুরু হয়েছে তো মোমেনরা তো আগেই বলা আসে এই লক্ষণ আসবে তখন তোমরা আর দেরি না করে ঘর বাড়ির থেকে মোমিনরা সবাই চলে আসো কিস্তিতে উঠে যাও তখন তিনি উঠার সময় বললেন করবু বি হা মাজরা থেকে এই নৌকাটি প্রবাহিত হবে চলতে থাকবে দুলতে থাকবে পানির উপরে যাত্রা করতে থাকবে এই মাজরা আর মুরসাহা এবং যখন থামবে থামাটাও আল্লাহর নামেই থামবে সে বিষমিল্লা দিয়ে কোনো কাজ শুরু করা সব কাজেই বিষমিল্লা দিয়ে শুরু করা আমাদের খাই বরকত তা আমাদের দেশে ওষুধ খাওয়ার সময় বিষমিল্লা বলে না কারণ খাওয়া সময় বিষমিল্লা বলতে নাই আপনারা শুনেছেন কেউ ভাঙলা এটা কমন আমি তো মনে করছি আমাদের এলাকায় শুধু আমি নিজেও বলিনি ছোট কালে ইলিল্লাহ আল্লাহ সাফি বা সাফি আল্লাহ তো বিসমিল্লা বলে মানে রোগের মধ্যে কি সুন্দর ওষুধ খাবেন তাই তো আল্লাহ বরকত দেবে যেকোনো ভালো কাজে বিসমিল্লা বলে শুরু করতে হবে তো এই তোমরা বিসমিল্লা পরে উঠো আর বিসমিল্লা সঙ্গে অ্যাড করো মাঝরে হামুর আল্লাহ নামি এটা চলবে আল্লাহ নামে যখন আল্লাহ হুকুম করবেন তখন যেখানে থামার কথা ভিড়ার কথা নোংর করার কথা সেখানে নোংর করবে নিশ্চয়ই অনেক ক্ষমাশীল এবং দয়াময়। তো এই দোয়ার সঙ্গে গাফুর এবং রাহিম কেন অ্যাড হয়েছে এর আগে কাফরিদের প্রসঙ্গ আসছিল যারা দুশ্মনি করেছে তাদেরকে আল্লাহ হালাক করে দেবেন এই খবর এসেছে তো তারা তো আজকে আজাবের গজবে নিপতিত হবে এখন যারা মমিন তারা দেখবে যে সারা দুনিয়া পানির প্লাবনে ভেসে গেছে শুধু সাধারণ বন্যা নয় মহা প্লাবন গুলো পর্যন্ত ডুবে গেছে কেরকম বন্যা হলে পাহাড় গুলো ডুবে যায় এত পরিমাণ পানি হয়েছে আর এই ছোট্ট একটি নৌকা শুধুমাত্র ভাসছে এটা একটা বিপদের কথা তো তো আল্লাহ তালা কাছে সবাই ক্ষমা চাইতে থাকো আল্লাহকে ডাকতে থাকো আল্লাহ সেভাত গুলো ধরে ডাক ইন্দা রব্বি লাফুর রাহিম সবাই বলো যে আমার রব নিশ্চয় অনেক ক্ষমা করেন এবং তিনি অনেক ক্ষমাতে করতেই হবে মোমেনদের জন্য আল্লাহ না কাফেরদের জন্য হলো শাস্তি মোমেনদের জন্য ক্ষমা এবং রহমত এই দুটো লাগবে কারণ আমরাও তো কিছু গুণা করেছি এবং ওনারা যদি বিপদে আছেন যদি আল্লাহ মাফ না করে দেন কিছু শাস্তি ওনাদেরকে দিতে চান সেটা তো হয়ে যেতে পারে এই জন্য তাদেরকে এইটা অ্যাড করতে হবে আর আল্লাহ তালা মোমেন শোনাচ্ছেন যে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন এবং মাফ করে দেন এই ওদের জন্য শাস্তি এদের জন্য ক্ষমা এবং মা এখন সভা উঠে গেছেন এখন কিস্তি চলছে আর যখন শুরু করে দিল এমন তুফান সাধারণ বানের পানি শুধু আস্তে আস্তে বাড়ছে না মাউজ ঢেউ এমন ঢেউ সাগর মধ্যে এরকম ঢেউ উঠে কাল জেবাল আল্লাহ তালা নিজে বলছেন ঢেউগুলো উঠলো পাহাড়ের সমান মানুষ বলা সময় বলে একটু বাড়াইও বলে আরে পাহাড়ের মতো ঢেউ হয়েছে তো আমাদের বলার আল্লাহ তাল বলার মধ্যে আল্লাহ যখন বলেছেন কাল জেবাল পাহাড়ের মতো তাহলে সত্যি পাহাড়ের মতো ঢেউ হয়েছে এখন এই পাহাড়ের মতো ঢেউ নৌকা কেমন করে দুলছে কিস্তি ওনাদের কি এত বিরাট শিপ আসিল নাকি বিরাট শিপ থাকলে কদ্দুটিকে টাইটানিক অবস্থা হয়েছে তার ইঞ্জিনিয়ার মেয়িক নির্মাতা বললো আমি চ্যালেঞ্জ করছি এই শিব ডুববে না সাগরে যতই তুফান হোক ডুবাতে পারবে না কত লোক উঠছিল কারো কাছে পরিসংখ্যান আছে কিনা প্রচুর সংখ্যা বল বিশাল সবাইকে নিয়ে সাগরের অতল তনে ডুবে গেল মানুষের গর্ব অহংকার কতক্ষণ টেকলো তো আল্লাহ তালার কাছে এই নুহা আলাহামের হাতে বানানো এই জাহাজ ভাসছে সাগর ওনার মতো ঢেউ পাহাড়ের মত ঢেউ উঠছে কালজিবাল আর এই ঢেউ তালে উপরে থেকে ওনারা যখন বেঁচে আছেন হঠাৎ করে নুহ আলাহামের চোখ চলে গেল তার ছেলের প্রতি নু হিবে না নূ তার সন্তানকে ডাকলে এই ছেলে বাবা কই তুমি এদিকে আসো জলদি এদিকে আসো ছাত্রী কোন রকম ধরতে পারো কিনা দেখো কেন আর সেই দূরে চলে গিয়েছিল এ মাহাজের অর্থ ওনাদের থেকে আলাদা হয়ে থাকা তার মানে সে কাফরদের দলে ছিল কিন্তু এখন সে পানি দেখে আস্তে আস্তে উপরের দিকে উঠছে মনে করছে পানি তার হঠাৎ করে একসঙ্গে আসে না এভাবে বাড়ছে বাড়ছে উপরে দিকে পাহাড়ের দিকে যাচ্ছে তিনি তখন বলেন ইয়া বোলাই ইস আমার ছেলে তুমি আমাদের সঙ্গে উঠে যাও এখনো না। তব করো আমার উঠো ই সন্তান কি বলে আমি পাহাড়ের উপরে উঠে যাবো একদম উপরে উঠে গেলে পানি আমাকে ধরতে পারবে না তখনো ওই বড় পাহাড় এখন কিছু ডুবে নাই মনে করছে এতটুকু মধ্যে আসবে এর উপরে কি আর পানি হবে নাকি আমি বড়টার উপরে চলে যাব পানি থেকে আমি সেফ থাকব কোনো অসুবিধা নাই তবুও মোমেন্টের দলে আসবে না কত বড় কম কামব নবীর সন্তান আল্লাহ অনেক নবীকে পরীক্ষা করেছেন মা বাবা যথেষ্ট চেষ্টা করেছে কিন্তু তার কপাল খারাপ এখন অনেকেই মা বাবাকে দোষে অবশ্য আমরা সবাই আমাদের দায়িত্ব ঠিকমতো পালন করেছি ক্লেম করতে পারি না তবু এরকম কিছু ঘটে গেলে হতে হতেও পারে যে মা বাবার চেষ্টা সত্ত্বেও দেখা গেল যে দুষ্ট হয়ে গেছে তো কেউ কেউ এরকম হতাশ হয়ে যান নিজেকে খুব ধিকার দিতে থাকেন তা আমি বলি উদাহরণ যে মাঝে মধ্যে এরকম তো হয়েছে নুহা আলাহ সাল্লামের এত বড় নবী একজন নবী তার ছেলে মেয়েকে তার বিয়ের দেওয়ার ব্যাপারে গাফলতি করেছেন এটা চিন্তা করা যায় আর নুহা আলাহ কি সাধারণ কোনো নবী নবীদের মধ্যে কেউ কেউ আছে অসাধারণ উল উল আজমে রুসুল এরা ওনারা কয়জন পাঁচজন পাঁচজন নবী হল উলুর আজমিন আল্লাহ তারা নিজে কোরআনে বলেছেন এই পাঁচজন নবী হচ্ছেন অসাধারণ নবী তাদের হিম্মত মনোবল স্ট্যান্ডার্ড ভেরি হাই এই পাঁচ জনের প্রথমজন কে নু আলি সাল্লাম তারপরে কে ইব্রাহিম আলাহিসাল্লাম তারপরে কে মূসা আলাই তারপরে কে ইসা আলা এরপরে কে মোহাম্মদ সাল আলী এই পাঁচজন হলেন অসম্ভব অসাধারণ গাফলতি করবেন এরকম পরীক্ষায় হতে পারে মাঝে মধ্যে মা বাবা অত্যন্ত দিনদার চেষ্টার কোন ত্রুটি করেনি এরপরে সন্তানের কিসমত খারাপ এই পরীক্ষা যেমন আছে আবার দেখা যায় যে স্ত্রী এবং স্বামী নুয়া আল ইসলামের স্ত্রীর দুরাবস্থা সেও দিনদার ছিল না লুত আল ইসলামের স্ত্রীর মতো এই দুই নবী তাদের স্ত্রীরা দিনদার না নবীর সঙ্গে ঘর করলো এরপরেও দিনদার হতে পারলো না কি কিসমত আমরা এটাও বিশ্বাস করতে পারি না যে একজন নবী তার স্ত্রীকে দিনদার বানানোর জন্য চেষ্টা তদ্বির কম করেছেন প্রশ্নই আসে না এরকম যদি কেউ হয় লোকটি বড়ই দিনদার তার স্ত্রীর এত চেষ্টা করছে না সে যদি নিজে প্রচন্ড হতাশায় না ভকে তার জন্য আছে মধ্যে মধ্যে এবং লুত আবার কোন মহিলা আছে আহারে তার স্বামীটি ফাসেক কোন রকমই দিনদার হয় না মহিলা প্রচন্ড দিনদার এরকম আছে কিনা সমাজে নজির আছে তার এক্সাম্পল কোথায় আছে আসিয়া মার্শাল সবাই ওলামা হয়ে গেছেন আল্লাহ ফের ঘরার কেন তার কোথায় ইব্রাহিম মধ্যে তাহলে সমাজে আমাদের যদি কেউ নিজেরা ত্রুটি না করে থাকি হাততাল চেষ্টা করেছি আল্লাহ তাল্লাহ এরকম পরীক্ষা আমাদেরকে কাউকে না ফেলেন আমিন এরপরে যদি তার কিসমতের না জোটে তাহলে আমাদের জন্য আছে নবীদের জীবন থেকে নেওয়ার জন্য ছেলেকে বললেন ওয়ালা আল কাফিরিন হে সন্তান সে সময়ও হয়তো উনি শুধুমাত্র ছেলেকে কাফের অবস্থায় নৌকা উঠেতে বলেন নাই তিনি অবশ্যই তাকে তবা করে কালিমা পড়ে উঠবে তিনি তো জানান কাফের জন্য অ্যাক্সেস নাই কিন্তু তাতে সে রাজি না ওলা তাকুমাল কা ফেরিনে যায় যে তিনি তাকে কুফরের থেকে ইসলামের দিকে এনে নৌকায় উঠাতে চান এমনি না খালি পার্সিয়ালিটি স্বজন করবেন বাকি সব কাফের ডুবেন ছেলেটা কাফের চট করে তাকে বাসাই ফেলবেন এইটাই উনি করতে পারেন না ওলা তাকুমাল খবর দা সঙ্গে আর ঠিক করোনা চলো না বাবা আসো তুমি নৌকা উঠো তবাক আল্লাহ হয়তো মাফ করবেন সবাই তো জানেন যে আল্লাহ আল্লা তারা সবার জন্য গুণা মাফ করে দেন এই কম একটা তিনি বলেছেন আমি একদম পাহাড়ের উপরে উঠে যাব সে পাহাড় আমাকে পানি থেকে নিরাপত্তা দেবে আমি সেফ থাকব কোনো অসুবিধার কারণ নেই তখন তিনি জবাব দিলেন আজকের যে আজাব আল্লাহর এই হুকুম থেকে আজাব থেকে আজকে বাঁচতে পারবে না কেউই শুধুমাত্র যাকে আল্লাহ রহমত করেন সে ছাড়া কেউ বাঁচতে পারবে না তুমি কি মনে করেছ কেউ বাঁচবে আজকে এখনো সময় আছে। মিনাল আসে আর এই কথা বলতে বলতেই বিশাল এক ঢেউ আসলো এ ঢেউয়ে পাহাড় আর তার ছেলে কোথায় চলে গেল দুইজনের মধ্যে কাত হয়ে গেল আর শেষ সে এখন ডুবে ডুবে মরছে হাবুডুবু খাচ্ছে পানির মধ্যে তখন অন্য অন্য আয়তে কি এসেছে নুহা আলাই সালাম তখন আল্লাহ তালার কাছে বললেন যে আল্লাহ আপনি যে বলেছেন এই পরে আসতে আমরা আসি এখানেই আল্লাহতাল আরেক দিকে চলে গেছেন কনক্লুশন এ চলে গেছেন নুহাল ইসলামের কাহিনী কে ছেলের কাহিনী এখানে স্টপ করে দিয়ে নৌকা চলার কথা বলছেন ওকিলকুদ অমর ওকুদ অমরু এরপরে যেটা ঘটলো আল্লাহ পক্ষ থেকে বলা হলো হে জমিন তুমি পানিকে গিলে ফেল পানিকে তুমি চুষে ফেল থেকে আর আকাশকে বলা হলো হে আকাশ তুমি পানিকে উঠিয়ে নাও তো দুই দিক থেকে পানি এসেছিল কিন্তু নিচের থেকে পানি এসেছিল উপরের থেকে বৃষ্টি আকারে এসেছিল দুই পানি একসঙ্গে হয়ে একাকার হয়ে গেছিল আল্লা তালা বলেন উপরে থেকে আসলে তুমি উপরে চলে দাও যেগুলো নিচের থেকে আসলে জমি তুমি সেগুলাকে আবার গেলে ফেল চষে ফেল পানি আবার চলে গেল অকদ আল্লাহ তাই হয়ে গেলো ফাইনাল চূড়ান্ত হয়ে গেল আর এই নৌকা ভাসতে ভাসতে যুদেই যুদি পাহাড়ে গিয়ে নৌকা ভিড় করলো ভিড় জমালো নঙ্গর করলো জুদি এলাকায় জুদি এলাকা পাহাড়টা কোথায় কোনো কোন মুফার্সেব বলেছেন এটা হচ্ছে ইরাকের মৌসেলের পাশে আবার ইরাক এবং সিরিয়া পাশাপাশি কেউ কেউ সিরিয়ার দিকে বলেছেন বিভিন্ন জায়গায় এখন একাধিক জায়গায় ক্লেম করা হয় যে নু আলসালামের নৌকাবেদা এখানে ভিড় করেছিল ভেড়েছিল কিন্তু এখন একদম পিন পয়েন্টে কনফার্ম হওয়ার ব্যাপারটা ঐক্যমতে পৌঁছেনি স্কলাররা সেগুলা আমাদের জন্য বড় জরুরি বিষয় না কোন জায়গায় ভগ্নাবশেষ আছে কিছু নৌকার তিন চার জায়গায় দাবি করা হয়েছে যদি অনেকেই আস কাহে যান জর্ডানে গেলে জর্ডানে গেলে আহ সাগর ডেড সি যেতে আমানের পরে এক জায়গায় বলা হয় ক্লেম করা হয় যে আসাব এইখানে আছে এবং সেখানে আমরা গিয়েছিলাম একটা গুহার মতো আছে ওখানে ওইটা নাকি আসাবে কাফের গুহা ক্লেম করা হয় এটা বলা হয় এবং সেখানে দেখা গেল যে একটা কাঁচের বক্সের কফিনের মতো বানিয়ে এর ভিতরে হাড্ডি গুড্ডি অনেকগুলো রাখা আছে এগুলো আসাবে কাপদের লোকদের নাকি। তে এই সমস্ত এগুলাকে কায়দা করে কোনটাই হয়তো অর্থনৈতিক আহাসাবে কা আছে বলে কয়েক জায়গা থেকে ক্লেম এসেছে যেটাই হোক যেখানে হোক কিন্তু কোরআন যেটা যে এটা এক পর্যায় ভিড়ে গেল ভিড়ে যাওয়ার পরে তখন আল্লাহ তালা বলে দিলেন দূর হয়ে যাও ঐলকগুলো যারা বেছে নিয়েছিল আল্লাহর প্রতি ইমান যারা আনলো না এইভাবে করে আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিয়ে ফেললেন এবং কনক্লুশন ঘটে গেল তারা শেষ হয়ে গেল এখন নুয়ালিসাল্লাম যে মাঝখানে তার ছেলেকে ডেকে সেই কথা আবার আল্লাহ তালা এখন কন্টিনিউ করছেন পরবর্তী যখন দেখুন ছেলে এখন হাবু ডুবু খাচ্ছে পানিতে ডুবে মরবে এখন তখন তিনি বললেন আল্লাহ এই ছেলেতে এই ছেলেটা আমার আহালের অন্তর্ভুক্ত আমার পরিবারের লোক আর আপনার ওয়াদা তো হাক আপনি বলেছিলেন যে সবাই ডুবে মরবে আপনার আহাল ছাড়া এখন এই তো আমার আহ একটু তবাকলো ইমান আল্লাহ তিনি এখনো মনে মনে আশাটা রেখেছেন আল্লাহ পারেন আল্লাহ চালিতে হেদায় দিতেও পারেন তা কেমন কেমিন তারপরে উনি অবশ্য একতরফা আবদার করেন নাই বলেছেন আপনি অপচ সবচেয়ে বড় জ্ঞানী আপনি সবচেয়ে বড় বিচক্ষণ আল্লাহর কিছু ছেড়ে দিয়েছেন পুরো নিজে বলেন যে আল্লাহ তাকে বাঁচাতেই হবে কিন্তু একটু আবদার করেছেন পোলাইটলি আল্লাহ তালা জবাব দিলেন আল্লাহ তালা বলেন হেনু সে তো তোমার আহাল নয় তোমার আহাল হবে মোমিনগণ যদি সে কাফের হয়ে যায় সে আর তোমার আহাল থাকতে পারে না স্বাভাবিক ভাবে সন্তান যদি দিন ছেড়ে দেয় তাহলে ওই সন্তান আর বাপের ওয়ারিশ হয় বাপ মায়ের কোন মুসলিম ছেলে আল্লাহ মাফ করুম বা মেয়ে যদি সে বেদিন হয়ে যায় ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোন ধর্মের দিকে চলে যায় অথবা নাস ঠিক বলে আমি মুসলিম না তাহলে সে আর তার বাবার সে তো তোমার একটি ভালো কাজ নয় এখন আমালুন গাই রে সওয়ালে আমল মানি কর্ম আমল মানি কাজ আর বাংলায় আমরা আমল বুঝি ভালো আমল মন্দ আমল এখন এই আমল বলতে কাকে কি বোঝানো হয়েছে আমল বলতে যে কাজ যদি হয় যে আপনি যে এই দরখাস্ত দিলেন এই দরখাস্ত ভালো দরখাস্ত আল্লাহ তালা ওনাকে কিছুটা তিরস্কার করলেন যে এই আমলটা আপনার কাছ থেকে আশা করা হয় নাই কারণ আজাব এসে গেলে তখন আর আল্লাহ আজাবকে আটকান না তাদেরকে শেষ করে দেন তাই না সমস্ত নবীদের জমানা তাই হয়েছে ফের আউন ইমান আনতে না আল্লা কবল করেছেন তো সে আদামে পড়ে গেছে তুমি এখন কি করি তার তারা করতে পারো আর সেদিন দোয়া করতে চাইতে করা তো নেকামল আল্লাহ কিছু চাইলে তো দোয়া হয়ে যায় সে তো নেক আমল তোমার এটা নেক নেকামল হয় নাই তাহলে এটা ওনার আমলটা এটাকে ইঙ্গিত করা হয়েছে এই কাজটা করা উনি ঠিক হয় নাই আল্লাহ তালা ওনাকে তিরস্কার করলেন আবার কোন কোন মুফাস বলেছেন আমল অর্থ হচ্ছে কর্ম সন্তান সন্ততি আমাদের কর্ম এটাও আমাদের আমল অনেকটা এই ক্ষেত্রে সন্তানকে বোঝানো হয়েছে এই সন্তানটা তোমার গাই রস এটা নেক্স সন্তান না ভালো সন্তান না এর জন্য তোমার মনে দয়া মায় রেখে লাভ নাই সে তো কাঠের আল্লাহ দুশ্মন তাহলে আমল গাই রস এই আমল বলতে ছেলে সন্তান এইটা বোঝানো হয়েছে তোমার যে তার জ্ঞান নাই যতটুকুন এরকম তুমি না জেনে আমার কাছে খামাকা দরখাস্ত দিও না তোমার যদি জানা না থাকে আজাব এসে গেলে আর দোয়া করা যায় না সেটা না জানার কারণে মাফ হবে না জেনে তুমি এই আবদার করা ঠিক হয়নি তুমি আমাকে জিজ্ঞেস করতে যে আল্লাহ আপনার পারমিশন আসে আপনার কাছে আমি আমি তোমাকে নসিহত করছি তুমি আমার সঙ্গে মূর্খের মতো কোন আবদার করে বসো নাখের মতো কথা বলো না আমার সাথে তিরস্কার করেছেন আল্লাহ তালা নুয়ার আছেন রিয়ালাইজ করছেন আল্লাহর কাছে এই দরখাস্ত দেওয়াটা রাইট সময় হয়নি তিনি এখন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন আল্লাহ আমি আপনার কাছে পানা চাই আশ্রয় চাই যে আমি এমন বিষয়ে কথা বলে ফেলেছি যেটা আমার আসলে জ্ঞান ছিল না আমি এটা রাইট কাজ করিনি আমি রিয়েলাইজ করছি আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করে দেন রহমত না করেন তাহলে তো আল্লাহ আমি ধ্বংস হয়ে যাব। ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সঙ্গে সঙ্গে রিয়ালাইজ করেছেন নুরাম আর ওই তার সন্তানের মায়া তাকে আর এক কদমও আগাতে দেয়নি ওনার মিস্টেক হয়েছে মানুষ মাত্রই ভুল হয় নবী হলেও ভুল হতে পারে এই প্রায় নবীকে এবং স্বয়ং নবী করিম সালামকে আল্লাহ তিরস্কার করেছেন আমা। ওই যে একটা অন্ত আসছিল মাসালা জিজ্ঞাসা করতে সঙ্গে ইসলাম কবুল করে এই সময় আসছে কেন ওনার কাছে একটু আনওয়েলকামিং ব্যবহার হয়েছিল আল্লাহ তালা তিরস্কার করেছেন তো নবী কেমস্লা সামনে হয় নাই কিন্তু তিনি ভুল করেছেন যে মমিনকে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল তারা যারা দিনের দুশ্মনী করে তাদের তুলনা তিরস্কার করেছেন শুধুমাত্র আল্লাহ তো নবীরা এইজন্য মাসুম মা বলা হয় তারা গুনা করেন না এটাই হল সালফেসাল বা আহ জামায়াতের মেজরিটি ইমামদের ফতোয়া কিন্তু কোন কোন ইমাম বলেছেন নবীরা গুনায় কবিরা করতে পারে না কিন্তু গুনায় সৌগীরা হতে পারে এটা কোন কোন ইমামরা বলেছেন এদের সংখ্যা কম ওনাদের সংখ্যা কম মাইনরিটি ম্যাজরিটি বলেছেন নবীরা এই সৌগিরা গুণাও করেন না শুধু ভুল হতে পারে তাদের মানুষ হিসেবে আর সৌগিরা গুণা যারা বলেছেন সেটা অর্থ হচ্ছে এই সৌগিরা গুণা তো অনেক বড় গুণা না এবং নেক আমল করলেই সৌগিরা গুনা অনেকগুলো কি হয়ে যায় মাফ হয়ে যায় নামাজ পড়লে অনেক সৌগিরা গুনা মাফ হয়ে যায় এক নামাজ থেকে আরেক নামাজের মাঝখানে দুইখানে দুই নামাজের মাঝখানে বেশ কিছু সৌগিরা গুণা আমাদের মাফ হয়ে যায় উর্দু করলে আমাদের চোখ থেকে নাক থেকে কান থেকে অনেক সৌগিরা গুণা ধরে যায় এক রমজান থেকে আরেক রমজানের ভিতরে দুই রমজানের রোজা রাখলে অনেক মাফ হয়ে যায় একবার আবার তো এগুলো হয়তো হইতে পারে এটাও কেউ কেউ মনে করেছেন কিন্তু মেজরিটি আমাদের বিশ্বাস এবং ফতোয়া বা রায় হচ্ছে নবীরা সৌগিরা করেন না বরঞ্চ নিশ্চয়ই বুজের ভুল হতে পারে সেটা আল্লাহ তালা তাদেরকে আবার কারেকশন করে দেন তিনি আল্লাহ আমি আপনার কাছে পানা চাই এমন কিছু থেকে আবদার করতে চাইতে যে বিষয়ে আমার আসলে কোনো জ্ঞান নেই আর আপনি যদি আমাকে ক্ষমা না করে দেন মাফ না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আলা মাক বলা পক্ষ থেকে ইয়ানুহ নৌকা থেমে গেছে জুদি পাহাড়ের সঙ্গে এখন নেমে যান এহবেত বেসালা আমি মিন্না আপনি নেমে যান নৌকা থেকে জমিনে অবতরণ করেন আমাদের পক্ষ থেকে নিরাপত্তার খবর আছে আপনার জন্য। আপনি দুনিয়াতে বসবাস করতে পারবেন দুনিয়াটাকে একেবারে ধ্বংস করে দেয়নি আমি আপনার জন্য স্থিল নিরাপত্তা আছে এবং ওয়ালা উমামিমা মাক আর আপনার সঙ্গে যারা আছে তারা সবাইকে বারাকাত আলাইকে আপনার জন্য সালাম এবং বারাকা অনেক বরকত দেব আপনাকে আমি এবং আপনার সঙ্গে যে সমস্ত উন্মত গুলো আছে সবাইকে বরকত দেব উম্মত বলতে ওনার উন্মত এক বছর উমাম মানে হল বহু বছর ওনার সঙ্গে অনেক উম্মত আছে যত পশু পাখি আছে এগুলো উন্মত এই উন্মতের দুই অর্থ আসলে উন্মতের তিন অর্থ মানুষ সেন্সে উন্মতের দুই অর্থ আমরা হলাম মানুষ সেন্সে নবী করিম দিয়েছেন তারা হচ্ছেন সাড়া দানকারী উম্মত আমরা হলাম সেই উম্মত গুন্তুম খাই উম্মিন উখরিয়াত আর এই নবী করিম সাল্লা দুনিয়া আসার পর থেকে যত কাফের বেদিন যত রকমের মোশ্রেক আছে ইহুদ্দিন অগ্নি পূজক বলেন বৌদ্ধ বলেন হিন্দু বলেন সবাই কিন্তু এই নবীর আরেক এটা কোন দাওয়াত কবুল না করার মানে ওনার আর উম কোন নবী আসবেন না তো যারা পজিটিভলি পজিটিভ উন্মত আর বাকিরা নেগেটিভ উন্মত যারা দাওয়াত কবুল করেনি তো মানুষের মধ্যে এইরকম দুই উন্মত আর বাকি হল নুয়াল ইসলামের ওখানে যত রকমের আল্লাহ সৃষ্টির এক একটি জোড়া জোড়া করে উঠিয়েছেন এই সবগুলো যে কোনো প্রজাতি এগুলাও কিন্তু একটা উন্মত পাখির মধ্যে এত রকম জাত আছে প্রজাতি বিভিন্ন প্রজাতি মাছের মধ্যে আছে পশু পাখির মধ্যে আছে যত সব কিছু এগুলো যা কিছু তোমার সঙ্গে এখানে এসেছিল সবগুলো বরকত দিয়ে ভরপুর করে দেব এরপরে অল্প দিনের মধ্যেই নুহার আলাহিসাল্লামের সব তো মানুষ শেষ সব কাপের দিশন হালাক দুনিয়া তো খালি হয়ে গেছে দুনিয়াকে আল্লাহ তালা তাড়াতাড়ি মানুষের মধ্যেও বরকত দিলেন পশু পাখি মাত্র এক জড় এক জড়কে আস্তে আস্তে যদি খালি বাড়তে থাকে তাহলে তো অনেক সময় লাগবে তো একটু বেশি তাতে বড় হওয়া দরকার তাড়াতাড়ি বাড়া দরকার আল্লাহ বরকত দিয়ে দিলেন এই নাম হলো বারাকাত বহু বচন বরকত দিয়ে একেবারে বরকত দিয়ে ভরপুর করে দেব তোমাদের ক্রাইসিস হবে না যে সর্বনাশ মাত্র এক জোড়া হাঁস এক জোড়া মুরগি নিয়ে আসেন। এত মানুষ খাবে কি ডিমের গরু এক জোড়া ছাগল এক জোড়া একটা মাদা একটা নর এইগুলা দিয়ে কেমন চলবে মানুষের সবগুলা আল্লা আল্লাহ তালা অল্প সময়ে অনেক বরকত দিয়ে বাড়িয়ে দিলেন এই সুসংগত তাদেরকে দিলেন যে বরকত নিয়ে তোমরা সবাই নামো কোন চিন্তার কারণ নাই আলী আর এই যে তোমার সঙ্গে এভাবে যাবে বিশেষ করে মানুষ গুলো যারা সবাইকে এই মেসেজ দিয়ে দিয়ে সবাই যেন ভালো করে সাবধানে থাকে এই যে যদি আল্লাহর পথে থাকে তাহলে তাদের জন্য কি পুরস্কার আর আল্লাহর পথে না থাকলে তাদের জন্য কি করুন করুন পরিস্থিতি হতে পারে তার এক্সাম্পল দেখা হয়েছে অলরেডি এরপরেও মানুষ নিজের সামনে কত কিছু ঘটে ঘটার পরেও শিক্ষা নেয় নিজের জন্য দুনিয়াতে আমি কিছুদিন হয়তো দেব কিছুদিন দুনিয়া ভোগ করতে পারবে মিন্না আবুল আলিম অতপর আমার কাছ থেকে তাদের প্রতি অত্যন্ত কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি পোহাতে হবে আখের হাতে দুনিয়ার মধ্যে বিভিন্ন ডাকাতের দল আছে মস্তানের দল আছে বিভিন্ন পার্টি আছে এক পার্টি আরেক পার্টির সঙ্গে মারামারি করে কিছু খুন করে দখল করে তাই না এরপরে আরেক ওই মাস্টানের পার্টি আবার এসে আবার তাদেরকে অ্যাটাক করে এই কাউন্টার অ্যাটাক করে আবার দেখা যায় সে কয়েকদিন আগে যাকে মারলো তারা এসে তাকে এখন তার দল এসে তাকে মেরে দিচ্ছে এগুলো দেখে দেখিও মানুষ শিক্ষা নেয় চিন্তা করে যে আমি মারি সাফ করে ফেললে মোটামুটি আমি নিরাপদ হবো মানুষ শিক্ষা নিতে চায় না তো আল্লাহ বলছেন তারপরে যারা শিক্ষা নেবে না কাফের বেদিন নেবেন সবাইকে আমি কি করব আহ দেব সময় দুনিয়াতে কিছুদিন থাকার জন্য কিন্তু একদিন যখন আমার কাছে আসবে তখন আমি দেখবো তখন আসল বিচার ফয়সলা আমার কাছে হবে দুনিয়াতে অনেক বিচার ফয়সলা হয় না অনেক জুলুমের কোন প্রতিকার হয় না প্রতিবাদও হয় না আল্লাহ তালা কাছে সবকিছু হবে একদিন সমস্ত তিনি করে দেবেন নুয়া আল্লাহ কাহিনীর শেষে আল্লাহ তালা বলছেন এই সব এতক্ষণ ধরে যা বললাম হে নবী মুহাম্মদ এগুলো গোপ গায়েবের খবর আপনার এগুলো দেখাও হয়নি জানাও হয়নি পড়েন উনি কোনদিন লেখাপড়া করে শিখেননি সব গায়েবের খবর আপনাকে আমি দিয়ে দিলাম ওয়াহিন এই সমস্ত খবর নবী করিম সাল কেমনি পেয়েছেন ওয়াহির মাধ্যমে পেয়েছেন কাজে গায়বের খবর কে জানেন আল্লাহ তিনি যখন নবী করিম সাল সঙ্গে পৌঁছাই দেন তখন তিনি জানতে পারেন তার আগে তিনি জানেন না মা কামিয়া আপনি হে নবী আপনিও জানতেন না এই সমস্ত ঘটনাগুলোর বিস্তারিত কাহিনী আপনার কাউম আপনার কোরাইয়ের বংশের লোকেরা যারা আপনাকে নবী হিসেবে মানে না তারা ওইগুলো কোনোদিন জানতো না আমি আপনাকে জানালাম ওহি দিয়ে তো আরবদের কাছে কোরাইদের কাছে যখন এই কাহিনী বলা হয় তারা বলতো আচ্ছা নুহার আসলের কাহিনী এরকম তো এত ক্লিয়ারলি সুন্দর কাহিনী মোহাম্মদ ক্যামনে জানে সে তো আমাদের আবিষ্কার প্রমাণ কাফেরদের জন্য যে তিনি হাক নবী আপনি তারপরে তারা আপনাকে বিশ্বাস করে না ফার্স্ট বিশ্বাস না করলে দুশ্মনী করলে আপনি সফর করতে থাকুন সফর করেন মোত্তাক আর শেষ ফল মোত্তাকিদের জন্য তাহলে পরিণাম ফল মোত্তাকিদের জন্য দুনিয়ার মধ্যে হক এবং বাতিল মোমেন এবং কাফেরদের মধ্যে যে সমস্ত দ্বন্দ্ব সংঘাতগুলো হয় কোন কোন ক্ষেত্রে কখনো মোমেনরা ভালো পজিশনে বিজয় লাভ করেন কোনো কোনো সময় তারা পরাজিত হন এবং তারা ক্ষতিগ্রস্ত হন যেটা মাঝে মাঝে আমরা দেখি কিন্তু শেষ ফল কাদের জন্য কিন্তু আসল হিসাব নিকাশিতে যখন হাজিরা দেবে তখন পরিণাম ফল কার পক্ষে যাবে মোস্তাকিদের জন্য থাকবে নবী করিম সাল্লামকে আল্লাহ তালা এই প্রসঙ্গে এই শান্তনা দিচ্ছেন ওনার সঙ্গে যারা মমিনগন আছেন তাদেরকেও সান্ত্বনা দিচ্ছেন মক্কি জিন্দিগিতে ওনারা কিরকম পরিস্থিতি মোকাবিলা করেছেন অবশ্য পরবর্তী পর্যায়ে আল্লাহ আল্লাহতলা ওনাদের জন্য দুনিয়াতেও সুন্দর পরিণাম দিয়েছেন মক্কা বিজয় হয়েছে কাফেররা সবাই তখন ইসলাম কবুল করতে বাধ্য হয়েছে বা কবুল করতে এসেছে নবী করিম সাল্লা আসসালামকে আল্লাহ তালা সমস্ত নবীদের কাহিনীগুলো শোনাচ্ছেন উনি যেন বুঝতে পারে সব নবীদেরকে এইভাবে কষ্ট দেওয়া হয়েছে দাওয়াতের কাজ সহজ না তার সঙ্গে যারা মুসলিম আছেন তারাও যেন বুঝেন যে ইসলামের পথে থাকলে দুনিয়ার মানুষ সবাই ওয়েলকাম করে না বরঞ্চ দুই করে এই অবস্থায় টিকে থাকতে হবে আল্লাহর পথে আশার আছে নাজাতের জন্য আর শুধু ওনার সঙ্গে যারা সাহাবি ছিলেন তারা না যুগে যুগে এই পরীক্ষা কষ্ট দিনের কারণে বিভিন্ন সময় হতে পারে অন্য আরেদুল নবীর কাছে তিনি হচ্ছেন হুদ আলহিস যার নামে এই সুরাটা নামকরণ করা হয়েছে ওনার খবর এখন আসছে জাতির কাছে এসেছিল একজন নবী তার তাদেরই ভাই তাদেরই একজন তাদের ভাই হচ্ছেন হুদ তার মানে ওই কম থেকেই একজন লোকেরা বার্না ভাই ওই আরকি ভাই আপনার এক ভাই তোমাদের কম থেকে আসা হুদ আরেক জায়গা থেকে যদি পাঠাতাম তাহলে বলতাম যে উনি আমাদের নিজেদের লোক না আরেক জাতি আমাদের নিজেদের লোক না তোমাদের বংশ কবিরার থেকে আসা লোক ইনাই তিনি আহ্বান করলেন তার জাতিকে হে আমার কৌম হে আমার জাতি হে আমার জনতা ও আল্লাহর এবাদত করো মাত্র বিভিন্ন মূর্তির বাদ দাও মা লাহিন আল্লাহ সত্যিকার আল্লা মাবুদ নেই মাবুদ হওয়ার উপযুক্ত একজন মাত্র তিনি আল্লাহ ইল্লা মুফতার তোমরা এই যে বিভিন্ন মূর্তি বানিয়ে নিয়ে পূজা করো মাহবুদ বানিয়ে নিয়েছো। এগুলো সমস্ত মন গোড়া ভিত্তিহীন কাল্পনিক কথা সবগুলো অসত্য কথা কোন মাবুদের কোন সন্তান পৃথিবীতে নাই আল্লাহ ছাড়া হে আমার জাতি আমি তোমাদের কাছে এই দাওয়াতি কাদের বিনিময়ে কোন পারিশ্রমিক চাই না পয়সা চাই না বেতন চাই না কিচ্ছু চাই না আমাকে উপহার উপন গিফট হাতিয়া তোফা দিয়ে ভর্তি করে দিতে হবে ট্যাক্স দিতে হবে দাওয়াত কবুল করলে ফি দেওয়া লাগবে এমন কিছু না সব ফ্রি আমি চাই কিছু কার কাছে চাই আল্লাহর কাছে আমাকে আসল এর বিনিময় যিনি দেবেন যার কাছে আমি চাই তিনি কে আল্লাহ আল্লাহর উদ্দেশ্য তোমাদেরকে ডাকছে আল্লাহর আসতে যিনি আমাকে সৃষ্টি করেছেন তার কাছেই আমার পাওনা আমি ইন্তজার করবো ইনশাল জ্ঞান খরচ বিবেক খরচ করনা। আমি কি তোমাদের কি এমন অন্যায় কোন কথা বলছি আমি তো কথাই বলছি তোমাদের মাবুদুল হওয়ার কোন এভিডেন্স আছে জ্ঞান কেন খরচ করনা মানুষ হয়ে নিজে হাতে বানানো মূর্তির কাছে কিভাবে তুমি চা হরে মূর্তি তুমি আমার উপকার করো নিজে হাতে বানালো খড় দিয়ে বানায় মাটি দিয়ে বানায় পাথর দিয়ে বানায় সুন্দর করে কাটি কাটি বানায় বানানোর পরে বলে আমার আফালা জ্ঞান আশ্চর্য দুনিয়া মানুষের যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান সৃষ্টি আল্লাহ তালা সবচেয়ে সম্মানের সৃষ্টি সে আল্লাহর এমন একটা মাখলুকের কাছে গিয়ে মাথা নত করে পাথরের কাছে গিয়ে একটা বড় গাছ দেখলে এই বড় বট গাছ এটা বড় মাহবুদ সূর্য মহাবুদ চন্দ্র মহবুদ তোমার শান তো আল্লাহর কাছে চন্দ্র সূর্যের থেকেও বেশি তোমাকে আল্লাহ এত উঠিয়েছেন তোমার মাথাকে তুমি আল্লাহ তারা কারো কাছে নত করো না তুমি মাখলুকের কাছে নত করো হ্যাঁ এই আকল খরচ করো মানুষ বিবেক খরচ করো আল্লা তোমাদেরকে মাফ করে দেন সুম্মা তুবু ইতবা আল্লাহ কাছে তা অবাক ফার করো আর তা অবাক করো অনেকে জিজ্ঞাসা করেন ফার মধ্যে তোর মধ্যে কি আমরা অনেকবার বলেছি ইস্তেক ফার হলো ওই কথাটা উচ্চারণ করে যে আল্লাহ আমি গুণা মাফ চাই আল্লাহ আপনি আমার গুণা মাফ করে দেন এই কথাগুলো একটা পরিপূর্ণ বিষয় যে যেখানে ইস্তেকফার আছে যেখানে লজ্জিত হওয়া আছে অনুত্যক্ত হওয়া আছে যেখানে চোখের পানি ফেলা আছে যেখানে গুণা দেখলে ঘৃণা মানে সৃষ্টি হয় যেখানে আগামীতে করব না এরকম তাও আছে আর আমি গুণা করে ফেলেছি তাই কথা বলাটা গুণা মাফ চাওয়াটা হচ্ছে ইস্তেক আর হোল প্রসেসটা হচ্ছে তাওবা। বা তোমরা ইস্তেক ফার করো তাও বা করো এই আসে হ্যাঁ আল্লাহ তালা বলেন ইয় কৌম ইস্ত ফ আমার কৌম তোমাদের রবির কাছে গুনাম তার কাছে তওবা কর সিনসিয়ার তবা কর পরিপূর্ণ ভাবে কর। করলে কি হবে জানো কি ফায়দা তোমাদের জন্য দুনিয়াতেও আছে ইউর আলাই কুম মেদর কুম কুয়াল ইতিম ওই নু আলস্যানের মতো যদি তবে সেকবার করো তাহলে ইমান ইমানও আনতে হবে ইমান না লিখে তবে সেকি এগুলো যদি করো তাহলে আসমান থেকে আল্লাহ আল্লাহলা তোমাদের জন্য মেদ্রারা অনেক পানি বর্ষণ করবেন সুন্দর করে বৃষ্টি দিবেন ফুলে ফসালে তোমাদের খ্যাত সুশোভিত হয়ে যাবে তোমাদের শক্তি তোমাদের সুযোগ সুবিধাগুলোকে আল্লাহ তালা আরো বাড়িয়ে দেবেন আর জাতীয় অত্যন্ত শক্তিশালী ছিল দুনিয়ার মধ্যে গায়ে গঠনে অনেক বড় লম্বা চোরা মোটা পৃথিবীর কোন জাতি তাদের মতন এত বড় সাইজ পায়নি এইতো তোমাদের শক্তি আছে শক্তির পাওয়ারে তোমরা খুব গর্ব অহংকারে থাকো আল্লাহর প্রতি ইমান আনলে তবাই শেফার করলে বিনয়ী হলে আল্লাহ তালা তোমাদের শক্তি আরো বাড়িয়ে দেবেন আসলাম দয়া করেছিলেন আল্লা তালা তোমাদেরকে ছেলে মেয়ে সন্তান সন্ততি সম্পত্তি ফসল আদি পানি নদী কুলকুল করে বইতে থাকবে সবকিছু আলো বর করে দেবেন সব নবীরাই এই রকম দোয়া করেছেন মানুষ যদি কোনো সময় কোন জায়গায় কোন জমিনে দিনদার হয়ে যায় সেখানে ফাসাদ ফেতনা ফসাদি গুনার পরিমাণ কমে যায় ওই জমিনের মধ্যে খ্যাত ফসল আল্লা বরকত দিবেন আর যখন মানুষ যত বেশি এগুলার দিকে সরে আসে তত বেশি বরকত কমে যায় খবরদার তোমরা এই আমার এই দাবাতকে প্রত্যাখ্যান করে পৃষ্ঠ প্রদর্শন ক্রিমিনাল হয়ে চলে যেও না দুষ্কৃতিকারীর আল্লাহর দুঃশনীতে তোমরা নাম লেখিও না তারা বললো হে হুদ তুমি তো কোনো দলিল প্রমাণ নিয়ে আসলে না তুমি নবী হঠাৎ করে আমাদের মধ্যে একজন ছিল একদিন হঠাৎ করে তুমি নবী হয়ে গেলে আমরা কেমন এটা বিশ্বাস করব। কি আছে তোমার কাছে দেখাও আর তোমার কথাই আমরা আমাদের এত বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ইবাদত করে আসছে আর সব মবুদকে ফেলে দেবো ছেড়ে দেব তোমার কথা দ্বারা তোমার প্রতি আমরা কখনোই বিশ্বাস আনবো না তুমি নবী এই কথা আমরা মানি না মানবো না তবে এবং তারা বদ্ধ অথা ঠিক নাই এখন তাদের অভিশাপ লেগেছে তোমার এই জন্য তুমি কি উল্টাপাটা বলা শুরু করেছি আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি তোমারও সাক্ষী থাকো তোমরা আল্লাহ ছাড়া যে সমস্ত করো এগুলোর থেকে আমি একদম মুখ ফিরিয়ে নিলাম আমি কখনোই এই পক্ষে আমার সমর্থন নাই ছিল না থাকবে না আমি এক একদিনের জন্য তোমাদের এই মূর্তি গুলো সানি মাথা নত করবো না কি তোমাদের মা আমাকে অভিশাপ দিয়ে আমাকে বরবাদ করে দিচ্ছে পারলে এখনই শেষ করে দেওয়া পারো কিনা দেখো তাল তো আল্লাহ আমি আল্লাহর উপর তাওয়াক্কাল করলাম তোমাদের এই সমস্ত দুশ্মনির মোকাবিলা যিনি আমাদের আমার রব এবং তোমাদের রব তার উপরে আমি ভরসা করে বসে আছি আমি কোন পারোয়া করি না তোমাদের মূর্তিগুলো আমাকে অভিশাপ দিচ্ছে না তোমরা আমার বেদে কি ষড়যন্ত্র করছো এমন কোন প্রাণী জমিনে নেই যার কপাল আল্লাহর হাতে ধরা নয় যার ভাগ্য আল্লাহর হাতে নয় কার কিসমতে কি ঘটবে কি আছে আমার কিসমতে কি ঘটবে আমার সব আমার হাতে আছে তোমাদের হাতেও নেই আমার নেই আমি সে আল্লাহর ভরসা করছি আলা আর আমার রব কোথায় জানো তিনি আসেন সেরাতে মুস্তাকিমের উপরে যে সেরাতে মুস্তাকিম আছে সে আমার রবের পথে আছে আর সেরাতে মুস্তাকিমের পথে নাই এই উল্টা পাল্টা মূর্তির পথে আছে চিন্তা করো আর আমি অভিশপ্ত আমি বদ পেয়েছি তোমাদের মধ্যে তোমাদের কি উপায় হবে চিন্তা করে দেখো এরপরে তার কাহিনী চলবে আর আগামী সপ্তাহে হুহদ আল ইসলামের কাহিনী আমরা শুনবো